আবদুল্লাহ ইবনে উমর রদাহ তনহু হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন আর যখন রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও একইভাবে দুহাত উঠাতেন এবং সামি আল্লাহমান হামিদা রব্বানা বালাকাল হামদ বলতেন কিন্তু সেজদার সময় एम करतना ना